আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত আলহামদুলিল্লা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 হমদ কমাউস ইবরিমি حميد مجيد হারিকা মোহাম্মদি আলা আলি মুহাম্মদ কমা বরকাল হিন কাহামি বু মজিদ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ لَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ وَمَا لَا تُبْصِرُونَ মোহতরম হাজির আল্লাহ এই বিষয়টাকে সবচেয়ে বড় নেয়ামত হিসাবে উল্লেখ করেছেন ওই আলোচনা চলছিল আমাদের শেষ যে দুই জুমায় কথা বলেছি হাজরত রসুল করিম সালি সাল্লাম সম্পর্কে বক্তব্যের ধরন আল্লাহ তার এই বিষয়ে হালকা কথা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে কেউ যখন অপদস্থ করার চেষ্টা করেছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে অথবা গালাগালি করেছে ধমক দিয়েছে পাগল বলেছে ইয়া কৌমি সফাহা ইয়া কৌমি বলা ও আমার সম্প্রদায় আমি গুমরাহ নই আমি বেকুফ নই নির্বুধ নই কিন্তু আল্লাহ নবীকে যখন এই রকম বক্তব্য কেউ দিয়েছে আল্লাহ নিজে জবাব দিয়েছেন তারা যা বলে বলুক তো ওই রকমই একটা বিষয় হচ্ছে সুর আল্লাহাত যে আল্লাহ রসুলকে একজনে গালি দিয়েছিল তো আল্লাহ রসুল সাল্লাম চুপ ছিলেন নিজের নবীর পক্ষ হয়ে জবাব হয়তোবা যে সুর মধ্যে আল্লাহ তার নবীকে কতটা মূল্যায়ন করেছেন এই খবর হয়তো অনেকের নাই তো এই জন্য আজকে সুর আল উপর কিছু কথা বলা যে আল্লাহ এই আয়াত সুরাটা कौन प्रेक्षव्य आवेदन शेष ना सुर और बक्त्य आदन कम्य इनशालाजिल करब सम्पर् আবুল আহাব সম্পর্কে আগে আমাদের একটু জানা দরকার কে আবু আহাবিম সালের আপন চাচা আবু চাচা একটা প্রচলিত কথা আবু জাহেল চাচা দুসম্পর্কের চাচা হইতে পারে আপন চাচা নয় আবুল্লাহাব রসুলের করিম সাল্লামের আপন চাচা আবু আহাব আবদুসামস না আপন চাচা তো আব্দুল মক্কার কাফিরদের এক দেবতার নাম ছিল তো সেই হিসেবে আব্দুল ওজা মানে হয় নামটা এর মধ্যে আবু লাহাবের আসল নাম লাহাব মানে আগুনের শিখা তো আবু লাহাব কে আবু লাহাব এজন্যই বলা হইতো যা আবু লাহাব ছিল টকটকে লাল যেন আগুন ঝরে পড়ে এইরকম চেহারা আবু আহাব মানে হচ্ছে আমরা সহজ ভাবে যদি বলি আমরা সচরাচর যে শব্দ ব্যবহার করি লাল্লু আদর করে বলে একটু লালতাল পরিষ্কার লাল্লুমিয়া। লালু সোজা কথা এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে আবুল আহবের মূল নামের মধ্যে সিরিকের গন্ধ থাকায় আল্লাহ ওই শব্দ উচ্চারণ করেন নাই মান্দার জন্য শিক্ষা এটা যে শব্দে সিরিক তো করবাই না যে শব্দের মধ্যে আমাদের আমরা খুব সহজে উচ্চারণ করি ওর একটা প্যাকেট ওইটার গায়ের মধ্যে লেখা শিশুর জীবন বাছায় ওর আজীব অবস্থা শিশুর জীবন ওর সে বাঁচায় না আল্লাহ বাঁচায় এটা কেমন কথা কারো সূর্য বীর্য দেখলেই বলে ফেলি সূর্য সন্তান অগ্নি কন্যা পুরুষ এগুলো কেমন কথা সূর্যের সন্তান হয় এটা তো সূর্যের পূজারী মুশিক অযোধ্যা পৌরণিক যে সমস্ত হিন্দুরা আছে তাদের বিশ্বাস হচ্ছে সূর্য দেবতা যেই দেবতার বাচ্চা আছে যারা দুনিয়ায় খুব সৌর্য বীর্য এবং খুব বীরত্বপূর্ণ অবস্থান যাদের তাদেরকে তারা এরকম বলে সূর্য বলতেছি। আগুনের খুব তেজ সেই হিসাবে অগ্নিক ব্যবহার করতেছে খুব সচরাচর কিন্তু বিশ্বাসের চিন্তা করলে যেটা কোনো না কোনো ধর্মের মানুষের তো বিশ্বাস এটা কোনো ধর্মের বিশ্বাস যদি না হইতো আপনি একটা অর্থনীতের মেনে নেওয়া যেত কিন্তু যেহেতু এটা একটা ধর্মের বিশ্বাস কেউ না কেউ এই বিশ্বাস করে যে আগুনকে দেবতা মানে সূর্যকে দেবতা মানে আমরা ওই শব্দ কেন উচ্চারণ করব যে তাদের সন্তান অন্য ধর্ম বিশ্বাসের কথাগুলো আমাদের উচ্চারিত হইলে এটা মধ্যে তো শিরিকের ভব আছে কুফুরি শব্দ আছে অনেক কেউ একটু কম বয়সে মারা বাস ব্যানার লেগে যায় অমুকের অকাল মৃত্যুতে আমরা মরুম জিল্লুর রহমান সাহেব আল্লাহ তাকে জান্নাত রসিদ করে। তিনি যখন এতে কাল করলেন তো আমার একদম স্পষ্ট মনে আছে আমি নোয়াখালী থেকে এক জায়গা থেকে প্রোগ্রাম করে আসছিলাম তো দেখি বিশাল ব্যানার ব্যানার তো না বিল মধ্যেই বিশাল ব্যানার লাগাইছে। যে মরহম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের অকাল মৃত্যুতে আমরা আমি হাসতে হাসতে শেষ যে আমাদের পর্যায়ে পৌঁছে এটা তো আমরা জানি জানতাম উনিও মারা যাওয়ার পর আমরা লিখতেছি অকাল মৃত্যু তো কালটা আসলে কবে কবে কতটুকু বুড়া হইলে কাল হবে এ পুরাটাই একটা ফালতু কথা কেউ অকালে মৃত্যুবরণ করে না তার সময় মত্যুবন সময় নির্ধারণ করছি বার্ধক্য বার্ধক্য এরপরে ভাগার আর কোনো জায়গা নাই এর মানে না যে ওই টাইমে আমাকে মৃত্যুবরণ করতে হবে কোরআনের বক্তব্য কি সুরা আলমোনেক এর শেষ আয়াতটা তো এটাই ফাইজা জায় আসলে তার সময় হয়েছে আল্লাহ তারা জানেন কার মৃত্যু কখন হবে এটা আল্লাহ জানেন কার মৃত্যুর কাল কোনটা এটা আল্লাহ জানেন আমার অকাল বলার কোন অধিকার এটা একটা কুফুরি বক্তব্য আন অস্বীকার করার নামান্তর আল্লাহ তাল সুর আর সুরতে আবু আহাবের নাম উচ্চারণ না করে তার সাইড নাম উপনাম যেটা এইরকম এক নাম যার দ্বারা আবুল আহাবকে চেনা যায় ওই রকম এক শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ মধ্যে যেন মানুষ মানুষের বন্ধ আছে এইরকম শব্দ থেকে বেঁচে থাকার শিক্ষা পায় আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিছে আবুল আহাবের পরিচয় আছে একটা স্পেশাল পরিচয় এই যে আমাদের রবিউল আল তো হয়তো শুরু হয়ে গেছে রবিউ শুরু হয়ে গেছে লাল অক্ষরে লাল অক্ষরে বড় করে দেওয়ালে লেখা সকল ঈদের সেরা ঈদ ঈদ এ এটা তো অনেক আগের পুরানো বক্তব্য নতুন কথা যেটা দেখলাম যে এই ঈদ উপলক্ষে ভাতা প্রচলন করা হোক সরকারি যারা চাকরি করেন আপনাদের জন্য ভালো একটা খবর আছে একটা আবেদন আসছে রমাজানের ঈদে ভালো কাপড় কিনতে হয় এই ঈদে ভাতা কি জন্য তো বুঝছি যে ভাতা একটা জিলাপি খাওয়ার জন্য সিন্নি খাওয়ার জন্য এই সিন্নি খাওয়ার ভাতার সিস্টেম সাহাবাহিক যোগে ছিল না রে ভাই এই উপলক্ষে আনন্দ প্রকাশ এটা তো মমিনের দিলের খবর মমিন আনন্দিত হবে হয়েছে রসইলের জন্মে অনেক আনন্দিত হয়েছে কত আনন্দ প্রকাশ করেছে ওই সময়ে আবুল চেয়ে বেশি আনন্দ আর কেউ প্রকাশ করছে বইলে ইতিহাস বলেন কারণ যেই বাদি আবুল আহবের কাছে এই খবর নিয়ে আসছিল যে আপনার ভাতি যাবেছে আবুল আহব খুশিতে সাথে সাথে রসুলের জন্যে আনন্দ প্রকাশ করার মধ্যেই দিন না তাহলে আবুল আহবের দিন নসিব হয়ে যাইছে এক বরকতপূর্ণ আমলের বরকতে আবুল দিন নসিব হয়ে যাইছে হয় হ্যাঁ এই সময় সাহবায় কি কেবল রসুলের জন্মেরই মাস আর কিছু না তো মতানৈক্য আছে মৃত্যুর খবর তো মতানৈক্য কুই রবিউল আউ্বালে রসুলের মৃত্যুরও তো একটা সময় এই দিন রসুল ইন্তকাল করেছেন তো আনন্দ করার সময় আপনার রসুল যে চলে গেলেন এর জন্য কি কষ্ট লাগে না সাহাবায়ক রামের হালত কি ছিল তো আমাদের নমুনা, সিম্বল। দিন কিভাবে পালন এর সাহাবায়মুনা যাওয়ার সুযোগ নাই। তারা রসুলকে সামনে থেকে রসুলের সামনে পড়াশোনাই আমলের পড়াশোনাই উস্তাদ কে সামনে থেকে আমল করে করে দেখাইছে। ভুল হয়েছে তো আল্লাহ রসুল সুন্দরে দিছেন সাহাবায়ক রামের আমলের চেয়ে পারফেক্ট আমল আর উন্নত আমল আর কারো হইতে পারে কারণ তারা সামনে থাইকা করছেন সেই সাহাবাহ কি করছেন জন্মের উৎসব পালন করছেন বইলা এইরকম কোন বর্ণনা কি আছে বরং রসইলের ইন্তেকালের একটু ইঙ্গিত পাইলে তারা ওই পাগলগুলা কি করছেন একটা বর্ণনা শুনেন খালি বিদায় হজের সময় আল্লাহ রসুল সাল্লা সব সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আমি কি আমার জিম্মাদারি যথাযথ আল্লাহ রসুল সাল্লাম তখন আল্লাহকে সাক্ষী বানাইছেন আল্লাহ আল্লাহ আল্লাহাদ তিন দিকে আঙ্গুল তুলে এরকম আল্লাহকে সাক্ষী আমি আমার জিম্মদারি আদায় করছি যাদের কাছে পাঠাইছেন তারা স্বীকার করছে আপনি সাক্ষী থাকেন হজরত হয়ে গেছে। আজকে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ বলছেন যে আজকে আপনার দিন কমপ্লিট দিন কমপ্লিট এই খবর শুনে সাহাবায়ের মধ্যে আনন্দের ঢেউ কেন আনন্দিত হবে না কারণ এই দিনের জন্য কত রক্ত পড়েছে এটা সাহাবায় জানেন কত জীবন গিয়েছে সাহাবা এখরাম জানেন হোদ আল্লাহ নবী সাল্লি সাল্লামের কত রক্ত গিয়েছে সাবেক রাম দেখেছে এত কষ্টের বিনিময়ে পাওয়া এই দিন আজকে কমপ্লিট আল্লাহ ঘোষণা দিচ্ছেন আনন্দের মধ্যেই দেখে একজন কান্না চুপচাপ কান্না করতেস ফুপানির আওয়াজ আসতেস বাচ্চাদের মধ্যে তিনি কে কান্না করে এই আনন্দের মধ্যে আবার কার কষ্ট কাছে গিয়া দেখেন যে ইনি আর কেউ না ভালোবাসা মাত্রাটা অন্যদের চেয়ে অনেক উঁচু ছিল তুলনা নাই কারো সাথে আবু বকরের মহাব্বতের তুলনা নাই কারো সাথে আবু বকর কালতে আবু বকর দেখে বলেন আবু বকর এই আনন্দের দিনে কি আনন্দিত নবীর চলে যাওয়ার সময় হয়ে আসু বক্কর কানতেছেন হাজরা এর এই কথা শোনার সাথে সাথে গোটা ময়দানের চিত্র এখন পাল্টায় আসল এখন সব কান্না শুরু করছে আল্লাহ নবীর ছিল এই চোখ তুমি নিয়ে যাও মা কেন যে চোখ দেওয়ার কোনদিন আমার হাবিবকে দেখতে পারবো না ওই চোখ আমার দরকার নাই মহাব্বতের নমুনা পাগল ফেস আল্লাহ তালা তার চোখ উঠেছেন তার মহাব্বতের মূল্যায়ন করছেন ওমর রসুলের ইন্তকারের খবর পাই আর কি ঘোষণা করছেন যে ব্যক্তি বলবে নবী মৃত্যুবরণ করেছেন জরাবো অনুকা একদম গর্দান ফলাইয়া দিব আজীব অবস্থা বলে দিব রাসূল انتقال করছেন এই খবর বললি আল্লাহু আকবার হযরত আবু বকর শান্তশিষ্ট মানুষ আয়সা উমর এর বুকের মধ্যে একটা ছাপ পড়া এই আয়াত পড়ছে ওমা মুহাম্মদ ইল্লা রাসূল আদখলত মিন قبله الرسل اف ان مت او قتل قلبتم على اعقابكم অমর আল্লাহ না বলেছে এই কথা যে নবী মুহাম্মদ কেবল একজন রসুল আগের রসুলরা যেমন চলে গেছেন তিনিও যে গেলেন হ্যাঁ আল্লাহ বলেছেন কেউ যদি নবীর গুলামী করে আবাদত করে তো করুক আর কেউ যদি আল্লাহ করে হাজরত আবুব করেন ওই বক্তব্যের পর আমার কাছে মনে হইল আয়ারটা এই মাত্র নাজির হিস দিলে মধ্যে ওইভাবে যায় ও ভাই এই হিস্টোরি বলা মাকসাদ না আমি বলতে চাচ্ছি যে সাবায়ামের হাওয়াল ছিল এরকম যে আল্লাহ রসুলের ইন্তকালের একটু ইঙ্গিত পাইলে ওই পাগল অস্থির হয়ে যায় আর ইন্তকালের পর কি অবস্থা নাই। বলে আমি মুহাম্মাদুর রসুল বলবো আর নবী নাই আমার পাশে আমি বরদাস্ত হয় আমার সহ্য হবে না চলে গেছে একদিন আসছে সবাই মিলে ধরছে আজকে আপনাকে আসান দিতে হবে হজরত হাসান ধরছেন আপনাকে আহান দিতে হবে আর পাগলকে আজানে আমরা কি মোহাম্বত করি আল্লাহ জানে যা আমরা শুধু আনন্দই প্রকাশ করলাম রসুলের ইন্তকালে শুক তো যায়জ নাই তিন দিনের বেশি শোক তো জায়েজ নাই শোক পালন করবো না শোক পালন করার কোন সিস্টেম ইসলামে নাই মৃত্যু তিন দিন পর্যন্ত জন্য জন্য পালন করবে তো ভিন্ন কারোর জন্য সুখ জায়েজ নাই তো ভাই বলতেছিলাম যে আবু আহাব রসুলের জন্যে আনন্দ প্রকাশ করছে কিন্তু আবু আহাবের সাথে আমাদের পার্থক্য আছে যে আবু আহাব রসুলের ইন্তকালে থাকলে আনন্দ আনন্দ করত। কে মানে নাই আবুল আহাব এখন রসুলকে নামাই না রসুলের সুন্নত গুলা ধারণ না কইরা রসুলের সুন্নত দুনিয়ার প্রতিষ্ঠার জন্য মেহনত না কইরা খালি বারৈ রবিউল আউ্ল আসলে একটা আনন্দ মিশ্রা নিজেকে আশেখ রসুলের খাতায় নাম লেখাবো রসুল হওয়া এত সোজা না কখন না হাজির করলেন এতদিন পর্যন্ত রসুল গোপনে গোপনে দিন প্রচার করতেন আল্লা রসুম সাল্লাম চলে গেলেন সাফা পাহাড়ে গিয়ে ডাকা শুরু করলেন এইভাবে ডাকা শুরু করলেন সব গোত্রের নাম ধরে ধরে এইভাবে ডাকার অর্থ তৎকালীন সময়ে ছিল যে কেউ হয়তো দুঃখনা লক্ষ্য করছে নিজের গেছে। কে যে কোনো কেউ এইভাবে ডাক দিলেই তো শত্রু আসার সম্ভাবনা বুঝা যায় সেখানে খেল করলো যে আর কেউ না ইনি আমি আর সদক জীবনে একটা মিথ্যা যিনি বলেন নাই ওই মুহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ আমাদেরকে ডাকতেছে। সব পাগলের মতো দৌড়ে আছে যে মুহাম্মদ খামাখা কাউকে ডাকার কথা না সবাই এটা বিশ্বাস করে দৌড়ে আছে কেন ডাকছো ভাই বাবা কেন ডাকসো তো রসুল বলতেছে আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু আসছে হামলা করবে আপনারা বিশ্বাস করবেন কেন করব না জিন্দগিতে তুমি একটা মিথ্যা বলো নাই তো এই কথা মিথ্যা এটা আমরা কিভাবে বলবো এটাও সত্য আমরা বিশ্বাস করবী সাথে কামিয়াব হয়ে যাবেন লাহা ইল্লাল্লাহ না পড়লে আল্লাহকে একমাত্র মাবুদ না মানলে তাইলে আপনাদের জন্যে ওই শত্রুর মতো আজাব অপেক্ষা করতেছে এই কথা শুনে সবাই ভেবেচাগা খায় গেছে হঠাৎ করে তাদের বিশ্বাস বাপ দাদার ধর্মের বিরুদ্ধে এক নতুন আহ্বান হঠাৎ করে সব কিংবা বিমোর কি জবাব দিবে একজন মানুষের সাথে যদি আপনার প্রচন্ড খাতির থাকে তাকে খুব ভালো জানেন হঠাৎ আপনার স্বার্থ কিছু কাজ তার দ্বারা আপনার সামনে প্রকাশ পায় গেছে ভত ভদ্রতার খাতিরে তাকে কিছু বলতে একটু লজ্জা লাগে কিভাবে বলি চিন্তা করবেন ঠিকমক একই হওয়াল উঠেছে কিন্তু সমাজের সব মানুষ তার ঐরকম ভদ্র থাকে না কিছু অভদ্র লোক থাকে ওই রকম একটা অভদ্র লোক ছিল আবুল আহাব আবুল আহব এই আওয়াজ শুনে সাথে সাথে একটা পাথর উঠাইছে পাথর উঠাইয়া মারার ভঙ্গিতে বলতেছে না একদম মারা ফেলবো ধ্বংস এই জন্য আমাদের কে খুব ধমকের সুরা বলে বল। আল্লাহ রসুল চুপ তো আল্লাহ বলেছেন এটা নবী আপনাকে যারা ঠাট্টা করবে বিদ্রুপ করবে উপহাস করবে তা সাথে আপনাকে অপমান কথা বলবে গালি দিবে নবী আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট আমি ধ্বংস হবুল হাব শোনো শোনো ধ্বংস হোক হাত দুইটা ধ্বংস হোক এর অনেক কথ হতে পারে সংক্ষেপ সময় আসলে এত কিছু বলা সম্ভব না কোন মহাসির বলেছেন দুই হাত দ্বারা হচ্ছে দুনিয়া আখেরাত আবুল দুনিয়া আসেরাত বরবাদ হোক আল্লাহ হইতে পারে মানে আল্লাহ বলছেন আবুল আহাবের এত শক্তি সে দেখাচ্ছে পাওয়ার তার পাওয়ার ধ্বংস হোক আল্লাহ বলতেছেন ধ্বংস হোক অনিবার্য ধ্বংস আবুল এই সুরা যখন ছড়ায় গেছে চারিদিকে যে এই সুরা নাজি হয়েছে মুহাম্মদ এই কথা বলে দিস আবুল আহব এবং তার পরিবারের মধ্যে একটা আতঙ্ক ছড়া গেছে তো মুহাম্মদ যা বলছে এটা ঘটবেই ঘটবে নিশ্চিত আল্লাহর নবীর সাথে তো আবার বিবির কথাও আছে বউয়ের কথা আবুল আহবের বিবির কথা জামিল বিনতে হারুক ইবনে উমাইয়া আবুল আহবের বিবির না ওম্মে জামিল বিনতে হারুক ইবনে উমাইয়া জানে ওখানে রসুল থাকেন নামাজ পড়েন মেরা ফেলবে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন পাশে জামিরের ওই রুড়ো মুখ চেহারা দেখে আর পাথর হাতে পাথর দেখে আবু বকর ঘ আসতেছে তার মতি গতি ভালো লাগছে না হাতে পাথর আল্লাহ আকবার আল্লাহর নবী আবু বকর আসতে দেন আমাকে দেখবে না কারণ আল্লাহ তো জানায় রিসেন্ট রসুল কে সুরা মানে ইসরায়েলের একটা আয়াত আয়াত ৪৫ নম্বর আয়াত পনেরো নম্বর পাড়া হাসি আপনি যখন কোরআনের তিল করবেন তখন আমি আপনার আর বেঈমানদের মাঝখানে একটা পর্দার ঢেলে দিব তারা আপনাকে দেখতে পাবে না আল্লা শুরু করছে ওই যে ভাবটা ওইটা বোঝা যাবে না জন্য বললাম আরকি আবে ট মনে হয় কিছু একটা বল সে ভাবসা দাঁড়া ঠিক ওর কর্ক ছিল তোর দুঃস্থ কয় হাজরত আবু বকর এখন যদি বলে জানি না তোর নিজের সিদ্ধিক কাটা যায় আর যদি বলে নবীর উপর হামলা বলেন তো বড় চালাক মানুষ চালাক হয় সহসরল হয় নির্বুদ্ধা চুপচাপ থাকে তো মনে করে হুজুরা কিচ্ছু বুঝে না সব বুঝে সহ্য করে যায় ধৈর্য ধরে ভদ্র খাতিরে কিচ্ছু বলে না এর নানি বুঝেন না যে কিচ্ছু বুঝে না সব বুঝে আল্লাহ আবু বকর ওই মার্কেই ছিলেনা কই আছে জানি না এই সমস্ত কিচ্ছু বলেন বলে তুমি খুঁজে দেখো এটা আবু বকরের কৌশল আবু বক্কর এরকম কৌশল হিজরতের সময় অবলম্বন করছে আল্লাহ নবী সহ গাঁ সুরের মধ্যে তিন দিন পর্যন্ত লুকায় আস সুবিদা মতো সময় যখন বের হয়ে গেছে তো ঘোষণা দিচ্ছে বহু দূর পর্যন্ত এই খবর ছড়াইছে অনেক দূরে রাস্তায় এক জায়গায় এক লোক পাইয়া গেছে আবু বকর আর রসুলকে তে আবু বকর কে জিজ্ঞেস করতেছে এই তোমার সাথে এই মানুষটাকে বলো পরীক্ষা করতে তোমার সাথে এমন এক কৌশলী জবাব দিচ্ছেন এটা বিচক্ষণতা বিচক্ষণতা উপস্থিত বিচক্ষণতা হজরত আবু বকর জবাব দিচ্ছেন মানে হচ্ছে ও তিনি তিনি একজন মানুষ আমারে রাস্তা দেখায় কারবার দেখছেন ওই লোক মনে করছে সফরে আছে তো গাইড আর কি রাস্তা দেখায় আর আবু বকর চিন্তা করছে যে নবী আমাকে জান্নাতের রাস্তা দেখায় রজলুন একজন মানুষ আরকি আমার রাস্তা দেখায় আল্লাহ বড়রা এরকম বিচক্ষণ হন হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেখতে তো মানন সুই না ওইরকম বড় প্যাটওয়ালা পিস না গাল মটা বড় পাঁচতলা টুপি এখন তো বড় হুজুর হওয়ার জন্য গাল গুলা লাল লাল হইতে হবে টুপি লাগবে একটা লাগবে পাও টিপবে পিছরে আট দশ জন বাতাস করবে আর আশেপাশে দুই চারজন এমনি দাঁড়াইয়া থাকবে তাইলে না বড় পিস্বা হাজর কাশের নানুজি রহমতুল্লাহ এত বড় মানুষ দেখতে তো আল্লাহ ইংরেজরা আসছে কাসের করার জন্য দার্লুম দেওয়াদাসা এর পাশে একটা মসজিদ আছে এর নাম হচ্ছে ছাত্তা মসজিদ ওই মসজিদে থাকতেন কাশম নানুজুর রহমদুল্লাহ আর তো মসজিদে যে অবস্থায় ইংরেজরা চারদিক থেকে গেরাও করে মসজিদে ঢুকছেন ওই অবস্থায় কাসম নানুতবি কি করতেছিলেন একটা গেঞ্জি গায়ে দেয়া আর একটা লুঙ্গি পরা ওই অবস্থায় মসজিদ ঝাড়ু দিতেছেন এত বড় মানুষ মসজিদ ঝাড়ু দিতেছেন তো ইংরেজ রাইসা জিজ্ঞেস করছে মনে করছে এটা কি আর কাসমতী হবে এরকমই তো দেখতে মনে হয় না এক আল্লাহর বান্দা আসছে সাইফুলহিন মাহমুদ হাসান দেওয়া আল্লাহ সাথে সাক্ষাৎ করত তাই সব দরজা নখ করছে সাইফুলহিন দরজা করছেন তো ওই লোক সাইফুলহিনে দেই খেতো পছন্দ হয় নাই এইটা কি সাইফুলহীন এত বড় মানুষ গোটা দুনিয়ার মানুষ চিনে ইংরেজরা যার কথা শুনলে পানি টানি দিছে সর্বত্র দিতেছে সাইকলহিন এরপরে খানার ব্যবস্থা করছে ওই বেটা গেছে খেই পা রে ভাই সাইখল হিনস মিলনা হয় মুজে ঠিক হ্যা ভাই মিলো পহলে তো খা লো আগে পরে দেখা করো তো খাওয়া ওই খেয়ে পাশ আয়োরা খা মুনা হ্যা আমি সাইফুল হিন্দের সাথে সাক্ষাৎ করতে করতে আসছি আর তুমি আমার খাওয়ার মধ্যে লাগায় রাখছো আবার বলো একটু রেস্ট নেওয়ার জন্য কি ভাই তো সাইফুল হিন্দ আসতে করে বলতেছেন ভাই কে বলনা হ্যাঁ বলো লোক মুজেই শেখ উল্লিন বলতে নিজে বলে যে মাই শেখ উলহীন হলে না ভাই লোক তো মুখ উল্লিন এইরকম বিপ্লবীবীর যার কথা গোটা ভারতবর্ষ মুসলমান উঠে বসে আল্লাহ তো যে জিজ্ঞেস করতেছে ভাই তুমি কাহ কাসম নান তুমি এখন কাশের নানা তুমি পাতা নেই মিথ্যা কথা হয় আর যদি বলি মাই হো তো গ্রেফতার হয় তো কাসের না যে জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু কে বলরা ভাব করছেন একটা চালাক মানুষ কাশের নানা তুমি কাহা হয় ও আচ্ছা আচ্ছা কাশের নানা তুমি ও তো আবই হাতে ওই যে জায়গায় দাঁড়াইয়া সরে গেছেন ওই জায়গায় দেখাইতেছেন ও তো আবই হাতে মানে একটু আগে তো এখানে ছিল ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন কই গেছে গা আল এগুলা বিচক্ষণতা ইতিহাস আমাদের বড়দের ওই রকম যত বড় হয় তিনি কথা বলাই দি তুমি তালাশ করে দেখো তো উম্মে জামিল তালাশ করে কই পাবে আল্লাহ তো পর্দা অনুযায়ী আমার কাছে মনে হয় ওই রকম ভাবেই বলছে আরকি ওই সময় কি ঝাড়িনি আমি তো জানি না মনে হইতেছে ওইরকম পোলা বিনা আমি খায়ালাম ও একদম কয়ে দিস্তর দু আমি কার খবর আছে বলতেছি সেটা গেছে নিশ্চিত এই বিশ্বাস ছিল আবুল এই ভয়ের পরবর্তীতে মক্কা থেকে আর কোন দিকে বের হয় না যে না আমি মক্কা থেকে বেরোলে আমার খবর আস বদরের যুদ্ধের সময় সব নেতারা মুহম্মদ যে কথা বলছে আমার খবর আছে ভিতরে যে এক ঢুকছে আল্লাহ আকবার। কিন্তু আল্লাহ তালা ধরলে বদরের যুদ্ধে যাওয়া লাগে না আল্লাহ তাহা ধরলে ঘরের মধ্যেই একদম নির্মম নিষ্ঠুর ভাবে তার কুত্তার মৃত্যু হয় কুত্তার মতো মৃত্যু হয় আল্লাহ যদি ধরেন রোগ দেখা দিচ্ছে প্লেট কেউ কেউ বলেন বসন্ত রোগ গোটা শরীরের মধ্যে পচন্দ ইরা মৃত্যুবরণ করছে এমন দুর্গন্ধ বেরিয়েছে এমন দুর্গন্ধ যে এখন ছেলেরা পর্যন্ত কাছে যায় অথচ আবুল এই কথাও বলতো যে আজকে হুমকি আমার কর্মী আছে না আমার ছেলেই তো কতগুলা আমার পোলা বাড়ি তো এটা মোকাবেলা করতে পারবে আমার যে সম্পদ সম্পত্তি আমি লোক ভাড়া করে আই না মোহাম্মদের ওই শাস্তিকে আমি প্রতিহত করব রকম একটা ভাব নিছেন আল্লাহ এটা নিশ্চিত এটা নিশ্চিত এখন অনেকে অনেক কিছু বাহাদুরি দেখায় আজকে আমেরিকা আজকে রাশিয়া ইসরাইল, ভারত কি বাহাদুরি দেখায় আমাদের বাহিনী আমাদের অস্ত্র খোদার কসম খোদার কসম আল্লাহর শাস্তি আসলে এগুলা তুলার নুকু হয়ে যাবে তুলার নুকুরা যাবে ইনশাআল্লাহ ইনশাল আজ হোক আর কাল আমার আমাদের রক্তের বন্যা বইবে এই উপমহাদেশে রসুলের হাদিসের ইঙ্গিত আসছে এই উপমহাদেশে রক্তের বন্যা বসবে বইবে এক শ্রেণীর মানুষ তাদের দালালি করবে আরেক শ্রেণীর মানুষ বেঁচে যাবে আরেক শ্রেণীর মানুষের রক্তে ভেসে যাবে উপমহাদেশে যায় সালাম ইসরায়েলের হাইতির লুদ নামক জায়গায় হজরত ইসা আলি সাল্লাম দাজ্জালকে টুকরা টুকরা করে হত্যা করবেন ইনশা সেই দিন আসবে ইনশাআল্লাহ হয়তো আমাদের রক্তের উপর দিয়ে আসবে আসুক তাও আমার রক্তটা তিন দিনার জন্য আলহামদুলিল্লাহ মাহবুব তুমি কবুল করো আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে মোখতারা হাজরিন আবুল আহকে বাঁচাইতে পারে নাই তার সন্তান বাহাদুরি দেখায় না কারো শক্তি কাউকে বাঁচাইতে পারে না আল্লাহ না আবুল আহবের মধ্যে ওই রোগ আসছে গন্ধে পচা গন্ধে সন্তানরা পর্যন্ত কাছে যায় না এখন ঘর কেমনে কেমনি একটা হাফসি কালা গোলামছে ভাই এটারে তাড়াতাড়ি সরা ঘর থেকে আল্লাহ যে সন্তানের বাহাদুরি দেখাইছেন যে টাকা পয়সার বাহাদুরি দেখাইছেন আজকে ওই সন্তান তার টাকা দিয়া তার লাশকে নিয়া আবর্জনা ময়লার মধ্যে নিয়ে ফেলাইতেছে দূরে বড়ভূমির এক জায়গায় নিয়ে গর্ত কইরা ওটার মধ্যে ফালাইয়া যেন গঙ্গনা ছড়ায় পাথর থেকে বিদায় করা হয়েছে আল্লাহ এর দুর্শকাত না আল্লাহ মাফ করে দিতে পারে এটা আল্লাহ ইচ্ছা আপনি রোজা রাখেন না দুর্নীতি করেন সন্ত্রাস করেন যা ইচ্ছা তাই করেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ নবীর সাথে বেহাদুপি এটা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না আল্লাহ মাফ করেন নাই রসুল মাফ করেন নাই এদেরকে যারা বেহাদুপি করেছে গালাগালি করেছে মক্কা বিজয়ের সময় আল্লাহ বিজয়ী বীররা কি করে বিজয়ী বীররা যখন ঢুকে সব শেষ করে তসমস করে ভিতরে ঢুকে বাহাদুরের মতো হ্যাঁ কিন্তু নবী বাহাদুরের মতো ঢুকেন নাই কারণ নবী জানেন এখানে আমার কোনো বাহাদুরী নাই আমার রব তৌফিক দিছেন বলে আমি আজকে বিজয়ী এই জন্য নবী মাথাটাকে নিচের দিকে আর ওই যে আল্লাহ করছিলেন দিব ওই আয়াত পড়তেছেন আর কানতে কানতে মক্কার ভেতরে ঢুকতেছেন ঢুকার সময় সাধারণ ঘোষণা আসলো ক্ষমার ঘোষণা শ্রীবালি কুমলীয় আজকে কোনো প্রতিশোধ নাই কয়েকটা অপশন দিয়ে দিলেন দরজা কবাবা লাগাই থাকবে সেও নিরাপদ তাকেও কিচ্ছু বলা হবে না যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও আজকে নিরাপদ তাকেও কিচ্ছু বলবো না কিন্তু ওই আয়াত আয়াত সুরাত আয়াত নম্বর বারো সাত নম্বর পৃষ্ঠা দশ নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত নম্বর বারো রব যে বলেছেন ওই আয়াতের উপর আমল প্রসনাল আয়াতটা কি ও ইন্ন কইমানো ইন্ন হ যারা চুক্তি লঙ্ঘন করে নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করে লাহ তাদের কোন নিরাপত্তা নাই তাদেরকে ছাড় দেওয়া হবে না আল্লাহ নবী ওই ঘোষণা দিয়ে দিলেন ছাড় নাই তাদের পনেরো জনের নাম ঘোষণা হয়ে গেল حضرت ابن تیمیہ رحمۃ اللہ علیہ ایک کتاب لکھے ہیں اس موضوع پر اثرالمسلول علی شاتم الرسول رسول کے শাস্তি ان کے vidhan کے بارے میں لمبا کتاب۔ سہانے تین وہ 15 جنوں کی ہسٹری انصر اللہ رسول نام بولے দিলেন عبداللہ ابن خطال قرتنا قرینا سارہ مقیس ابن سبانہ عبداللہ ابن سعد ابن ابی سرا ہلال ابن مبیہ حارث ابن طلات الاکرمہ ابن ابی جہل وحش ابن পনেরো জনের নাম ঘোষণা আল্লাহ হয়ে যাবে বুঝলেন কিছু সবগুলা সাংস্কৃতিক কর্মী কোনটা গান গাইত কোনটা ওই যে করতো না না এই দুইটা নাচানাচি করত মহলের মধ্যে যাইয়া কোনটা কবি ছিল কবি রসুলের বিরুদ্ধে অষ্টির কবিতা আবৃত্তি করত। দেখেন ওই ধারা কিন্তু চালু আছে। আজকে আমার কে বেশি ওই সমস্ত নাট্যকর্মী শিল্পী কবি সাহিত্যিক এগুলাই বেশি মন্তব্য করে। এগুলাই বেশি দৃঢ় মন্তব্য করে এগুলাই দাঁড়িয়ে টুপি পর্দা বিধান বেশি মন্তব্য করে ওই ধারা আগের থেকেই চালু আছে এবং আরো আশ্চর্য হয়ে গেছে আমি আমার বড় আজীব লাগে এই জিনিসগুলা যখন আমি ভাবি যে আল্লাহ তালা আরো যে কত কিছু দেখাবে আমাদেরকে কয়েক বছর আগে অনেকদিন আগে কয়েক বছর আগে এটার ফাইসালা হয়েছে ওই যে হাইকোর্টে রিট হয়েছিল না। এটার বিরুদ্ধে রিট হয়েছে থাকবে না আমাদের আদালত থেকে এটা নাকচ করা হয়েছে যে না এ দেশের রাষ্ট্র ধর্ম ইসলামী আশ্চর্য লাগছে আমার ওই জায়গায় আমি দেখলাম রিটকারী ও পণ্যত ওই জায়গার রিটকারী ও পণ্য জানান সংখ্যা কি না আর ওগুলাও দেখছি বেশিরভাগই সমস্ত কর্মী কবি সাহিত্যিক সংস্কৃতি কর্মী সমাজের আপনাদের কাছে তারা বড় সাধু আল্লাহ আল্লাহ আল্লাহ এগুলা থেকে হেফাজত করেন আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন এগুলার মাফ নাই আয় আল্লাহ সময় তো শেষ ইনশা আল্লাহ চলবে আল হাবির উপর আরো আলোচনা চলবে ইনশা আল্লাহ দোস্ত মোহারাম বলতে ছিলাম যে আল্লাহর নবী এত রহমতের নবী হওয়া সত্ত্বেও এই টাইপের মানুষ গুলাকে আল্লাহ নবীও ক্ষমা করেন আছে আমরা এগুলা নিয়ে এত কথা বলি না ঠিক আছে চলতেছে কিন্তু একটা জায়গায় একটাও জনতা সে যেই দলের হোক আলহামদুলিল্লাহ এটা এই দেশের মানুষের জন্য অনেক বড় নিয়ামত এই অনুভূতি এই চেতনা অনেক বড় নিয়ামত যে আমি কোনটা করে চুপ থাকে নাই থাকবেও না ইনশাল এটা আমাদের দিলের তামান্না দিলের চেতনা এটা এটা ইমান এর বিরুদ্ধে যাদের অবস্থান হবে বিন্দু মাত্র সহনশীলতা যারা দেখাবে খোদার কসম না হইলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আপনার ভেজাল ইমান দিয়া আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ঠেকে পড়ে নেই খালিসমান লাগবে আর খালি সিমান হচ্ছে প্রত্যেকটা মোমিনের মধ্যে ওই চেতনা জাগ্রত রাখতে হবে যে না এদের সাথে কোনো আপোষ নাই এদের কোন ক্ষমা নাই আমরা সবসময় সরকারের কাছে সব সরকারের কাছে এই আবেদন আর নিবেদন জানায় আসছি আল্লাহর সাথে যারা বেআ করবে আইন ওই সমস্ত মানুষগুলাকে মৃত্যুদণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড আর কোনো কিছু না মৃত্যুদণ্ড এগুলা জাতির জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্যে বিষাক্ত বিস্ফোরা এই বিস্ফোরাকে অপারেশনের মাধ্যমে যদি না সরানো হয় এই বিস্ফোরার ক্যান্সারের এর জট জট একজন দুইজন ওই রাজীব হায়দার মে একজন দুইজন না ওই কমেন্ট বক্স গুলো দেখা যায় হাজার হাজার নাস্তিক হাজার হাজার রসুলের দুঃশন ওপেনলি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেছে আমরা আমাদের এই মসজিদ থেকে গোটা বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে সরকারের কাছে যে সরকারই আসুক সবার কাছে আমাদের এই আবেদন নিবেদন সব সময়ের জন্য আল্লাহদের কোনো আপোষ নাই কোনো আপোষ নাই মুসলমান এটা মানতে পারে না ইনশাল আল্লাহ তালা ওই হিম্মাত ওই চেতনা প্রত্যেকটা মুসলমানকে ধারণ করার লালন করার তৌফিক দান করেন আমিন আমিন আলহামদুল্লাহ